সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক ওয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি শর্ট কোড বিআইসি কোড পাউন্ড অ্যাকাউন্ট इो account number जिरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अट्ठ नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठिएमेल करेट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 সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান নির্বাচিত কিতাবুল মারাম থেকে আমরা ইতিমধ্যে এই কিতাবের ষোলটি পর্বের দুইটি পর্ব তাহারাত পবিত্রতা এবং সালাদ নামাজ সংক্রান্ত মাসলা মাসায়েল বিভিন্ন আহকাম আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আজ আমাদের তৃতীয় পর্ব কিতাবলাই জানাজার সংক্রান্ত এ পর্বে আমরা মৃত্যু কেন্দ্রিক যে সমস্ত মাসলা মাসায়েল এ নিয়ে এখানে আল্লাহ নবী আলাহালাতামের হাদিসের আলোকে আমরা আমাদের জীবন চলার विधानगल जेनेब मृत्यु प्रति मानुष के ग्रास करब मृत्यु सबा के चाखते हो क्यों भेगे निष्कृति पे पर मृत्यु एम एक्टा जिन पृथ्वीते बहुकिछ नहीं मतभेद मतपार्थक्यंतु मत ने मृत्यु ने को नी, नी, कुनु धर्मे को विज्ञान को थियोर কেউ এখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনোভাবেই কাউকে কেউ গারান্টি দিতে পারে না আর দিবেই ক্যামেনে মহানব্বুলা আলামিন তো বলেই দিয়েছেন মাউত। প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ চাকতেই হবে ওয়ামা তো মা আর তোমাদের এই দুনিয়ার কর্মফলের ফলাফল ঘোষণা হবে ক্যামতের মাঠে যে ভালো করবে সে ভালো পাবে যে মন্দ করবে সে মন্দ পাবে একটি দল হবে জান্নাতি আর দল হবে জাহান্ন এরপর আল্লাহ রহবাল যে ব্যক্তি ক্যামতের দিন জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতি হতে পারবে সেই ব্যক্তিত্ব কিন্তু কার্য হল পাশ করে গেল আর যে জাহান নামে থেকে গেল সে তো ফেল হয়ে গেল অমাল হায়াত উদ্দিন এই পার্থিব্য জীবনের মাত্র কয়েকটা দিন কয়েকটি বছর মাস এটা ধোঁকা এই ধোকায় পরে মানুষ অনন্তকালকে হারিয়ে অনন্তকালের শান্তিকে নষ্ট করে অল্প কয়েক সুখ শান্তিকে অগ্রাধিকার দেয় এটা নিঃসন্দেহে মানুষ যদি সত্যিকারে ভাবত। এর হিসাব করতো এর ঠিকমতো যোগ বিয়োগটা করে দিত তাহলে তো এই ভুলটা তার কখনই হতো না আজ মানুষ শৈতানের চক্রান্তে পড়ে নিজের শান্তিকে নষ্ট করে আজ অশান্তির পথে মানুষ পা বাড়াচ্ছে মানুষকে মরতেই হবে তবে আপনার মৃত্যুটা শুভ মৃত্যু হবে না অপমৃত্যু হবে অশুভ মৃত্যু হবে এটা আপনাকে নিজের কার্যের निर्दिष्ट कारण शुभ मृत्युम शीर्क अन्याचार करते मद पान करा गृह क्या अवस्था मारा गुजते हो मृत्यु अशुभ मृत्यु भलो क्या अवस्था इमान अवस्था तौहि अवस्था কোরআন তেলাওয়াত সালাত আদায় তাহাজ সালাত হাজ ওমরা সিয়াম বা কোনো ভালো কাজের অবস্থায় যখন মানুষ মারা যায় এটা তার হয়ে যায় শুভ মৃত্যু কাজেই মৃত্যু আপনাকে গ্রেফতার করবেই আপনি ভাগে কোথাও নিষ্কৃতি পাওয়ার সুযোগ নেই তাই জানা যা মানুষ যখন মরে যায় মরে গেলে তার কিভাবে তাকে আমরা দাফন কাফন করব। কিভাবে তাকে আমরা কবরে নিয়ে গিয়ে সমাধি করব এ বিষয়ে আমাদের মাসলা মাসাইল জানা জরুরি তাই আপনার জন্য এবার আমরা শুরু করছি কিতাবল জানাইজ জানা আজা বা জেনা আজ বহু বচন জানাইজ মৃত্যু সংক্রান্ত মানুষ যখন মরে যায় জানা আজা বলতে মৃত্যু ব্যক্তি বা মৃত্যু ব্যক্তি সাহিত যে খাট সেই খাট সহ মৃত্যু ব্যক্তি মোট কোথায় এর মাসাইলগুলি আমাদের জানা জরুরি প্রথমে আমাদের কাছে তিনি বলেন রসুল্লাহ বলেছেন আকা তোমরা যে জিনিসটি তোমাদের সমস্ত তোমাদের জীবনের যত আশা আকাঙ্ক্ষা জীবনের যত মজা সব কিছুকে ভিনিস করে দেয় সেই জিনিসটিকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো আর সেটি হচ্ছে মত মৃত্যু অন্য বড় আছে হা তোমার সমস্ত আরাম আয়েস জীবনের যত আশা ভরসা সব কিছুকে যে কি করে দেয় চুরমার করে দেয় একেবারে ধ্বংস করে দেয় সব কিছুকে উলট করে দেয় সেই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো আজ মৃত্যুকে মানুষ স্মরণ না করে আজ দুনিয়াটাকে বড়ো মনে করে যখন ছুটতে থাকে পাগল পরা হয়ে তখন সে জাহান নামের রাস্তা ধরে চলতে থাকে মনে করে আমি শান্তির পথেই রয়েছি বন্ধুগণ মৃত্যুকে যে যত বেশি স্মরণ করবে তার তত আখেরাতের ব্যালেন্স বাড়বে তার জন্যে সে বেশি করে প্রস্তুতি গ্রহণ করবে চালতো ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জন্য কিছু করল মৃত্যুর পরের জন্য কবরে যখন হবে তখন তাকে যে প্রশ্ন করা হবে মার তোমার মা তো তোমার নবী কে এই প্রশ্নগুলির উত্তর সঠিক করে দেওয়ার জন্য প্রস্তুতি এর জন্যে নিজে তৈরি হয়ে যেতে যে পারবে দুনিয়ার জন্য করে কিন্তু তার আখেরারটাকে বড় করে आखिरत ठीक रेखे दुनिया कर चेस्टा कर मृत्यु के बस बस स्मरण कराखरत मानुष के धावित कर मंगल बने दुनिया आखे महानबी मोहम्मद रसल सल्लाम के मृत्यु के बस बसि सरण करते हैं आसन मुहूर्ते मरते हो और मृत्यु कह जेकार आस मुहूर्ते आसन्दे आगे जान कारो उपाय नहीं আপনি কি জানতে পারবেন কবে আপনি মরবেন আজ দেখা যায় আসো ভালো কল্যাণের বাঁচবেন গ্রান্টি আপনার ধরনের গ্রান্টি নেই কাজে আপনার কখন যে মৃত্যু আসবে ভালো মানুষ বের হয়েছে বাড়ি থেকে রাস্তায় গিয়ে শেষ কথা বলতে বলতে শেষ হার্ট অ্যাটাক করে শেষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ আজ মানুষ কত আজ মৃত্যু অপমৃত্যুক হঠাৎ আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে মরে গেলে তো আর কিছুই করার আপনার নেই আপনার সঙ্গে তো আর কিছুই যাবে না চলে আসবে আপনার ছেলে মেয়ে আপনার ধন থাকবে আপনার আমল থাকবে আপনার সঞ্চিত মাঠের জন্য আখেরাতের ব্যাংকে হেব্বান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাম বলেছেন কোন ব্যক্তির যদি কোনো বিপদ নামে मृत्यु कमना करतेषेध कर যখন তাকে মৃত্যু কামনা করতেই হচ্ছে তখন সে যেন বলে আল্লাহ আমার জীবিত থাকা যদি আমার জন্য মঙ্গল হয় আমাকে জীবিত রাখো আর যদি মৃত্যু আমার জন্য মঙ্গল হয় তাহলে আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও বিদায় করে দাও আমাকে আমাকে মরণ দিয়ে দাও এইভাবে ডাইরেক্ট বলবেন আল্লাহ আমাকে মেরে ফেলো যাইজ নেই কারণ मरार मध्य कल्याण आँचार मध्य कल्याण भाग्य कानी ना जान एक महानबुल दुनिया के विदाय नई सरसि बला जाह मेरे फिलोता आल्ला कदार प्रति इमान दुरबल और इमान त्रुटि विच्युति घटे जाए যেটা ইমানে খালাল বা ইমানে এক সমস্যা হয়ে যাবে যার ফলে আমার হয়তো দুনিয়াও নষ্ট হবে আখেরাও নষ্ট হবে মহান রব্বুল্লাহ আলমিন তাতে আমার প্রতি অসন্তুষ্ট হবেন ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে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 তিনি আল্লাহ নবী আল্লা থেকে বর্ণা করেন আল্লাহর নবী আলাই সালাম বলেছেন ব্যক্তি যখন মারা যায় তখন তার কপালের মধ্যে ঘাম আসে আলামত হতে পারে যে যখন মারা যাবেন। মৃত্যুর সময় সে যে মৃত্যুর যে কঠিন এক আজাব মৃত্যুর যে এক কঠিন সাকারাত মৃত্যুর যে একটা কঠিন জিনিস এই তার শরীর দিয়ে ঘাম এই চুয়ে যায় कपाल घाम चय चु घाम बता मोम्य आलामत शुभ मृत्यु बहुत आलमत रही है क्यों ममिन मुसलमान जो पुड़े मारा जाए शहीद दर्जा पाए डूबे मारा जाए चापा खे मारा जाए नारी तारच्चा प्रसव समय मारा जाए इत्यादि को महामारी पेट व्यथाते मारा जा এই ধরনের কিছু মৃত্যু আছে যেগুলি শুভ মৃত্যু এবং সবচাইতে শুভ মৃত্যু হলো আল্লাহর জাহাদ করতে গিয়ে যেটা লাল মৃত্যু এটা হলো সবচেয়ে উত্তম মৃত্যু আল্লাহকে খুশি করার জন্য যখন একজন লোক মারা যায় তখন তার ওই মৃত্যুটা হয় সবচাইতে সুন্দর ও আল্লাহর কাছে প্রিয় মৃত্যু এই জন্যে এই একটি অর্থ যে মমিন ব্যক্তি মারা গেলে তার কপাল ঘাম বের হয় আর কেউ বলেছেন যে অর্থ হলো এই যে মৌমিন একজন মানুষ যখন কাজ করে পরিশ্রম করে তখন তার শরীর দিয়ে ঘাম বের হয় তার কপাল দিয়ে ঘাম বের হয় সে এ বাদাত করতে থাকে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী সে কাজ করতে থাকে এই মানে কাজের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় নাই। এমন না যে মমিন ব্যক্তি মৃত্যুর আগে সবকিছু বন্ধ করে দিয়ে এবার শুয়ে শুয়ে মৃত্যু গণনা করে বরং মৃত্যুর পারে যে তার ঘাম বের হবে অথবা তার আমল করতে এত বেশি আমল করে যে মানুষ যেরকম বেশি কাজ করলে তার ঘাম চুয়ে বের হয় ঠিক ওইভাবেই বেশি কাজ সে করে এটাই বুঝানো হয়েছে হাদিসে তিনজনই বর্ণা করেছেন এবং ইবনে বলেছেন এ আমরা বুঝতে পারলাম যে আমাদের মৃত্যু শেষ পর্যন্ত দুইজন থেকে বর্ণিত দুই জনে বলেন আল্লাহ নবী আলাম বলেছেন মৃত্যু সজ্জায় যে একেবারে তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে মৃত্যুর এবার যে যাত্রা শুরু করেছে এমন ব্যক্তিকে তোমরা তালকিন দাও স্মরণ করাই দাও তার কাছে বসে বসে বলো লাহ ইল্লা অথবা কেউ কেউ বলেছেন তাকে পড়তে বলো বলো যে বলো কারণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এটা একটা শুভ মৃত্যুর লক্ষণ এই যখন কোন ব্যক্তির মৃত্যু ঘনীয় আসে যখন মমূর্ষ অবস্থা ঘনিয়ে আসে তখন দায়িত্ব হলো যারা তার আশেপাশে থাকবেন তাই তাকে তাকে উদ্বুদ্ধ করা তাকে উৎসাহিত করা তাকে স্মরণ করিয়ে দেওয়া এটা জীবিত ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য এটা আমাদের মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় যে মৃত্যু যখন গণ এসেছে একটু হয়তো শ্বাস বড় বড় আসছে যাচ্ছে তখন কান্দা কাটি করার জন্যে আবার মৌলী সাহাব হুজুর সাহ ও আলেম সাহেবকে ডাকতে হয় নিজের ছেলে মেয়েরা নিজের আত্মীয় এই কাজটুক করতে সমর্থ রাখে না। বাইটুক জানে না বা এই বুঝে না আমরা বাংলার তিনি বলেন আল্লাহ নবী আলিসাল আবু সালামা যখন মারা গিয়েছেন তখন দেখার জন্য তিনি এসেছেন তার চোখ দুইটি খোলা ছিল ছিল। আছে মানুষ যখন মানুষের যখন রুহটি বের হয়ে চলে যায় চোখ সেদিকে দেখে থাকে তখন আর ওই যখন দেখে থাকে আর রুহ বের হয়ে যায় তখন বন্ধ করার মতো আর তার ক্ষমতা নেই তাই চোখ দুইটি খোলা থাকে আল্লাহ নবী আবু সালামার চোখ দুটিকে বন্ধ করে দিলেন তাই জীবিত ব্যক্তিদের দায়িত্ব মরে গেলে কেউ তার চোখ দুটি খোলা থাকলে চোখ বন্ধ করে দেওয়া সুম্বাকাল পরে তিনি বললেন যখন কবজ করে নেওয়া হয় তখন তার দিকে চোখ দেখতে থাকে যখনই আল্লাহ নবী এই কথা বললেন মানে এখন মারা গিয়েছে আবু সাল্লামা কনফার্ম তখন তার পরিবারের কিছু মানুষ কানাকাটি করতে লাগলো মানে হই হাল্লা করতে লাগলো তোমরা তোমাদের প্রতি খারাপ কিছু দোয়া করো না এইভাবে কাঁদাকাটি করা এটা মোটেই ঠিক না মানুষ মরে গেলে আজ দেখা যায় যে তারা আহ মা করে কাঁদে চিলিয়ে চিলিয়ে কাঁদে একেবারে পুরা গ্রাম একবারে বাজিয়ে ফেলে এই ধরনের কাজ করা মোটেই ঠিক না কারণ তোমরা যা বলবে এর উপরে কিন্তু এই জন্যই কেউ মারা গেলে সেখানে তার কোনো তার কোনো খারাপ কিছু জানা থাকলে উচুপ থাকা আমাদের উচিত সুম্মাকাল এরপর আল্লাহ নী বললেন আল্লাহ হে আল্লাহ আবু সালামা কে মাফ করে দাও আর আল্লাহ তার মর্তবাকে এবং তার কবরে আলোকিত করে দাও অখলু ফুফি আকেবে এবং তার ছেলে পরিবার পরিজন রয়েছে তার এই পরিবারে তুমি উত্তম তার ব্যবস্থাপনা করে দাও তার অস্ত্রাভিস্ত উত্তম একজনকে করে দাও যাতে তার পরিবার ছেলে মেয়ের দেখাশোনা সবকিছুর সুন্দর মতো চলতে থাকে এবং হাল্লা চিল্লি না করে খারাপ কিছু না বলে ভালো কিছু বলতে হবে আর দোয়া করতে হবে বর্ণিত আল্লাহ নবী আলিসাম যখন মারা গেলেন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন ঢেকে দেওয়া হলো তাহলে কেউ যদি মারা যায় তাহলে তার আপাত মস্তক ঢেকে দিতে হবে এটা একটা শূন্য আমাদেরকে মনে রাখতে হবে যাতে করে তার উপরে কোনো মাছি বা কোনো পোকা বা যে যা ইচ্ছা যে আসবে সেই দেখবে এমনটা যেন না হয় ঢেকে দিতে হবে তাকে ও আনহা বাহুল পরে তার কপালের মধ্যে তার চুমু বললেন আপনি জীবিত অবস্থায় পবিত্র ছিলেন মৃত্যুর পরেও আপনি পবিত্র তাই মৃত ব্যক্তিকে কেউ যদি চুমা খেতে চায় কোনো মুরব্বি মারা গিয়েছেন তাকে যদি ছোটরা বা যে কেউ এসে তার কপলে চুমা খেতে চায় এটা আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন মুমিন ব্যক্তির আত্মাটা তার ঋণ সঙ্গে ঝুলন্ত থাকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হাতটা ইকুদা আনহ যখন পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা না হয় তত তার ওই আত্মাটা কি থাকে ঝুলন্ত থাকে যখন তার তার করে দেওয়া হয়। তখন নাজাত এবং হালাক একটা নিশ্চিত হয় এজন্যে একজন মমিন ব্যক্তির ঋণ যত দ্রুত পরিশোধ করা যায় সেটা হবে জীবিত ব্যক্তিদের দায়িত্ব যাদেরকে রেখে যাবেন যেই ধনসম্পদ সম্পদ রেখে যাবেন সেখান থেকে মৃত্যু ব্যক্তির আগে ঋণ পরিশোধ করতে হবে এটা আমরা বুঝতে পারলাম ঋণ পরিশোধের ব্যাপারে কোন টালবাহা করা যেন না করা হয় বলেছেন অর্থাৎ হাদিসটি আমলের যোগ্য বা অন্যদের কাছে হাদিসটি সহিত নিঃসন্দেহে তাহলে আমরা ঋণ করব না ঋণ রেখে মারা যাব না আর যদি কেউ যায় তাহলে সেই ঋণ পরিষদের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে আল্লাহ জানাজা আদা করলেন কাজেই ঋণ রেখে মরে যাওয়ার কেউ চেষ্টা করবেন না আর যদি মারায় যায় তাহলে যা তার ছেলে মেয়েদের উচিত যথাসম্ভব দ্রুত সেই ঋণ পরিশোধ করে দেওয়া এ পর্বে আমাদের সময় একেবারে শেষ বিদায় আগে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের শুভ মৃত্যু করেন এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা যেন মুসলিম হয়ে মরতে পারি আমাদের জীবনের শেষটা যেন উত্তম হয় আল্লাহর পথে থেকে হেদায়তের উপরে থেকে ইমানের সাথে কোনো একটি ভালো কাজ করতে করতে আমরা যদি মারা যাই আল্লাহ রব্বুল্লা আলমিন তাহলে সেটা আমাদের কবল করবেন শুভ মৃত্যুর জন্য যা করা দরকার যা ছাড়া দরকার তা করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত जकत्त दानी अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस नंबर शून्य बेमेल करेट पिस डट ई मानवतार समाधान হাফিজ এব जहांगीर प्रयोजन तुम्हारे प्रेमयृट सृष्टि प्रत्येक क्षेत्र इच्छा के मान दिए चलम संसर्गे प्रति बुधवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल